বাংলা গত পর্বে ব্যাপারে সালফদের আন্তরিকতা ত্যাগ ও পরিশ্রমের কিছু ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা সেই একই ধারায় আরও কয়েকজন সম্মানিত সালাফদের রলমের প্রতি আগ্রহ ও রলম অর্জনের জন্য আন্তরিকতা ও ত্যাগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের এই ঘটনাগুলো আলোচনা করার মূল লক্ষ্য হল যাতে করে এর থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেরা ব্যক্তিগত পারিবারিক ও সামাজিকভাবে এলম অর্জনের ক্ষেত্রে আরও বেশি আগ্রহী ও আরো বেশি আন্তরিক হতে পারি মহান আল্লাহ আমাদের ও আপনাদের কবুল করুক আমিন সাঈদ ইবনে মুসাই ইব রাহেমাহলাহ বলতেন একটি হাদিস সংগ্রহ করার জন্য দিনের পর দিন আর রাতের পর রাত সফর করতাম আমি একটি হাদিস খুঁজে বের করার জন্য সেটা খুঁজে পাচ্ছি আর রাজি রাহেমাহুল্লাহ বলেছেন ইল অর্জনের জন্য আমি এক হাজার ফার্সাক এর বেশি দূরত্ব ভ্রমণ করেছি আর তারপর আমি হিসেব রাখা বন্ধ করে দিয়েছি এক হাজার হচ্ছে পাঁচ কিলোমিটার অথবা তিন হাজার মাইলের সমান দূরত্ব এক হাজার ফারসাক পর্যন্ত তিনি হিসেব রেখেছিলেন তারপর তিনি তা গণনা করা বন্ধ করে দিয়েছিলেন জন্য তিনি আরো কত পদ ভ্রমণ করেছেন তার হিসেব নেই ইমাম আল বুহারি রাহমাহলাহ যখন ঘুমাতে যেতেন আর যখন তার কোনো বই বা হাদিস সংকলনের জন্য কোন কিছু মাথায় আসত তৎক্ষণাৎ তিনি বিছানা থেকে উঠে সেটি লিখে রাখতেন আর এভাবেই যখনই তার কিছু মনে পড়ত তিনি ঘুম থেকে উঠে তা লিখে রাখতেন ইবনু কাসির রহমাউল্লাহ তার বিখ্যাত বই আর তারিখে উল্লেখ করেছেন যে আল বুখারি রহমাউল্লাহ এভাবে গড়ে প্রতি রাতে ২০ বার ঘুম থেকে উঠতেন এই মানুষগুলো আইলমের প্রকৃত মূল্য বুঝতেন আর এটাই হচ্ছে এ আইলাম এভাবেই এ আইলাম অর্থাৎ আইল অর্জন করতে হয় জেনে নিতে হয় আমাদের মত নরম গদির উপর আজ অবস্থায় তারা এই জ্ঞান অর্জন করেননি ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস থেকে বাছাই করে একটি হাদিসের কিতাব সংকলন করেছেন যেটাকে আমরা শহে বুখারি নামে চিনি যেসব হাদিস পুনরাবৃত্তি হয়েছে সেগুলো না ধরলে শহে বুখারিতে হাদিস আছে মোট দুই আর যেসব হাদিস পুনরাবৃত্তি হয়েছে সেগুলো সহ হিসাব করলে বুখারিতে মোট সাত হাজার পাঁচশত হাদিস আছে ইবন হাজার আল্লাহ সালানির মতে সংখ্যাটি সাত আর যদি এগুলোর সাথে তালিকত আল মুতাবা আয়াতের হাদিসগুলোর সংখ্যা যোগ করা হয় তাহলে ইমাম বুখারি সব মিলিয়ে তার সংকলনে মোট নয় হাজার বিরাশিটি হাদিস এনেছেন আর এই প্রতিটি হাদিস তার সংকলনে লেখার আগে তিনি দূর আকাত করে ইস্তিকার সালাত আদায় করেছেন আসলে কষ্ট ছাড়া জ্ঞান অর্জন সম্ভব না আপনি যদি অর্জন করতে চান তাহলে আপনার ঘুম বিশ্রাম আর সোশ্যাল মিডিয়াতে কাটানো সময় থেকে কিছুটা সময় বের করে নিয়ে সেটাকে অল অর্জনের পেছনে অবশ্যই ব্যয় করতে হবে এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হল উসু সালাসা বইটির লেখক এ অলাম দ্বারা কি বুঝিয়েছেন সেটা অনুধাবন করা তিনি যখন বলছেন এ অলাম তিনি চাচ্ছেন যেন আপনি অলম অর্জন করেন তিনি আপনাকে জানাতে চাচ্ছেন কিভাবে অলমকে সম্মান করতে হয় তিনি জানিয়ে দিচ্ছেন খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আমি আপনাদের শেখাতে যাচ্ছি আমরা গুরুত্বপূর্ণ একটি কাজ শুরু করতে যাচ্ছি তাই এজন্য প্রয়োজনীয় ত্যাগ শিকারে প্রস্তুত হন অর্জনের জন্য ত্যাগ শিকারের অর্থ কি হতে পারে তার কিছু দৃষ্টান্ত আমরা আলোচনা করেছি আমরা জানি এলিমের জন্য যেভাবে এই মহান ব্যক্তিরা ত্যাগ শিকার করেছেন আমরা কখনোই সেভাবে আত্মত্যাগ করতে পারব না তবুও কেন আমরা এই উদাহরণগুলো এই দৃষ্টান্তগুলো তুলে ধরেছি আমরা এই উদাহরণগুলো তুলে ধরেছি কারণ তারা যতটুকু করেছেন আপনি যদি সেটার শুধু পাঁচ পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট করেন তাহলেও ইনশা আল্লাহ আপনি একটি ভালো অবস্থানে থাকবেন অন্যদিকে আমাদের চারপাশে যারা গুনার পিছনে অথবা অযথা কাজে সময় নষ্ট করছে তাদের উদাহরণের দিকে তাকালে সেটা আমাদের আগাতেই দেবে না এ ধরনের মানুষরা কখনোই এলমের কোনো পর্যায়ে পৌঁছতে পারে না তাই আমরা এই মহান দৃষ্টান্তগুলো তুলে ধরছি যাতে করে আপনি তাদেরকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে নিজের সামনে রাখতে পারেন এবং তারা যা করেছেন তার পাঁচ পার্সেন্ট অথবা পঞ্চাশ করার লক্ষ্য সামনে রাখতে পারেন যদি এতটুকুও করেন ইনশাআল্লাহ আপনি উত্তম অবস্থানে থাকবেন ইমাম আন্না রাহিমাহুল্লার দিকে তাকান বইয়ের পর বই লিখে গেছেন তার ব্যাপারে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক মনে হয় সেটা হলো তিনি মারা যান মাত্র ৪৪ বছর বয়সে এখন আমার যা বয়স তার থেকে কয়েক বছর বেশি তিনি কখন বই লেখা শুরু করেছেন জানেন তার বয়স ত্রিশ পার হবার পর আজকাল লোকে লাভ দিয়ে লেকচার দিতে খুদ্ দিতে দাঁড়িয়ে যায় অথচ ইমাম আন্না তার বয়স ত্রিশ হবার আগে লেখাই শুরু করেননি আর তিনি মারা গেছেন চৌচল্লিশ বছর বয়সে এই অল্প সময়ে তিনি শারহ মুসলিম রিয়াদুসলে আল আজগর অল মজম মিনহাজ ফিল ফেখ আত্তিবিয়ান ফি আদাব হামালাতুল কুরআন যেটি কুরআন বহনকারীদের আদব সম্পর্কে একটি অসাধারণ বই তারপর আল ইদহ আল আরিফিন মিনহাজ আত্মলিবিন রৌদাত আত্মলবিন তহজিব আল এবং আত্মাকরিম নামে ইবনেসালার হাদিস শাস্ত্র সম্পর্কে কিতাবের সার লিখেছেন তিনি চল্লিশ করেছেন যা ইমাম হাদিস নামে প্রসিদ্ধ। এমন কোন তলিবুল আইন পাওয়া যাবে না যার কাছে ইমাম হাদিস বইটি নেই এমন কোন তলিবুল আইন পাওয়া যাবে না যে পড়তে গিয়ে দিনে অন্তত দশ বার ইমাম আন্না রাহমাহুল্লাহ উচ্চারণ করছে না তিনি উসুল আল ফিকের উপরে জওয়উদা নামে একটি বই লিখেছিলেন তিনি সহি আল বুহারী স্বারা বা ব্যাখ্যা গ্রন্থ লেখা শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি তার আগেই তার মৃত্যু হয় এটি শেষ হলে সহি বুহারির উপর ইবনে হাজার আল্লাহ সালানী রহমা উল্লার মতোই অনবদ্য একটি বই হত ইমাম আন্নাই বলেছেন আমি আমার জীবনের এমন দুটো বছর কাটিয়েছি যে সময় এক মুহূর্তের জন্য আমার পিঠ মাটি কিংবা বিছানায় স্পর্শ করেনি টানা দু বছরে এক মুহূর্তের জন্য তিনি বিছানা কিংবা মাটিতে শোন তাকে প্রশ্ন করা হলো তাহলে আপনি কিভাবে ঘুমাতেন ইমাম আন্না রাহমাহুল্লা বলেন যখন ক্লান্ত হয়ে পড়তাম আমার বইগুলোর উপর ঝুঁকে ওগুলোর উপর ভর দিয়ে অল্প একটু ঘুমিয়ে নিতাম একটু চিন্তা করুন ব্যাপারটি মানুষের জীবনের বিভিন্ন লক্ষ্য থাকে আজকালকার কিছু বাচ্চা ছেলেকে আপনি দেখবেন যারা ইমাম আন্নাবির সমালোচনা করতে চায় কিন্তু এ লোকগুলোর লক্ষ্য আলাদা কারো লক্ষ্য থাকে আল ফিদাউস কারো লক্ষ্য থাকে আল আরাফ আবার কেউ হয়তো জান্নাতের দরজার সামনে জায়গা পেলেই সন্তুষ্ট মাত্র চৌচল্লিশ বছর বয়সে ইমাম আন্না যা করেছেন অনেক সময় লক্ষ লক্ষ মানুষ মিলেও তা করতে পারে না আরেকটি উদাহরণ দেখা যাক লিসান উদ্দিন ইবনুল হাতিব রাহেমাহ ছিলেন স্পেনের একজন আলিম তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের দিকে তিনি একজন আলিম ও নেতা হিসেবে স্পেনে প্রসিদ্ধ ছিলেন তাকে ডাকা হতো জুল উমরাইন অর্থাৎ দুই জীবনের অধিকারী ব্যক্তি বলে তাকে এমন উপাধি দেওয়ার কারণ কি ছিল কারণ দিনের বেলায় তিনি রাষ্ট্রের কাজ মোকদ্দমা সালিশ এগুলো সমাধান নিয়ে ব্যস্ত থাকতেন আর তার রাত কাটত বই নিয়ে পড়ায় ও লেখায় তিনি আসলেই দুটি পৃথক জীবন জীবনযাপন করতেন তিনি ঘুমের সময় থেকে সময় বের করে নিয়েছিলেন যাতে করে তিনি দুটো জীবনের অধিকারী হতে পারেন আমি আবারও বলছি আমরা এই মহান ব্যক্তিদের উদাহরণ দিচ্ছি যাতে আমরা যেন কিছুটা হলেও ওনাদের মতো হতে পারি হবার চেষ্টা করতে পারি রেলমের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি ও অবস্থার উন্নতি করতে পারি এই উদাহরণ দেওয়ার এটাই হচ্ছে আসল উদ্দেশ্য আমি বলবো। আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমান দৈনিক আট ঘন্টা ঘুমান নরম মোলায়েম পাখির পালক ভর্তি ম্যাট্রেসের উপরেই ঘুমান বইয়ের উপর ঝুঁকে হেলান দিয়ে ঘুমানোর দরকার নেই কিন্তু যে সময়টা নষ্ট করছেন গল্প গুজব করে কিংবা ফেসবুক ইউটিউবে স্ক্রল করে সেই সময়টাকে ফিল্ম অর্জনের জন্য ব্যবহার করুন মুআ ইবনে জবাল রাজি আল্লাহআ বেঁচেছিলেন মাত্র ৩৫ বছর তিনি ছিলেন ইয়েমেনবাসীর কাছে পিতৃতুল্য কারণ তার মাধ্যমেই ইয়েমেনের অধিবাসীরা ইসলামের শিক্ষা পেয়েছিলেন এবং তিনি কবরে ইয়েমেনের সব মুসলিমের জন্য উত্তম প্রতিদান পাচ্ছেন মোয়াজ আর আন্না যে ক্লান্তি কষ্ট অতিক্রম করেছিলেন তা শেষ হয়ে গেছে আজ তারা কবরে শুয়ে আছেন নির্ঘুম ক্লান্ত রাতগুলো চলে গেছে কিন্তু তাদের কাজ এবং কাজের পুরস্কার রয়ে গেছে এখনো আর এখনো চলছে ইমাম আহমদ কি পরিমাণ পরিশ্রম আর কষ্ট করতেন সেটা তার আশেপাশের মানুষরা দেখতেন তারা তাকে প্রশ্ন করত আপনি বিশ্রাম নেবেন কখন ইমাম আহমদ উত্তরে বলতেন কবরে আমি তো কল্পনা করি যে ইমাম আর নাও কবরে হাসি মুখে শুয়ে আছেন আমরা যতবার তার নামের সাথে রাহেমাহুল্লাহ বলছি তিনি পুরস্কার পাচ্ছেন যতদিন তার বইগুলো পড়া হবে তিনি পুরস্কৃত হতে থাকবেন কারণ তার রেখে যাওয়া হলো হল জারিয়া, এমন দান যা চলতেই থাকে তিনি কবরে শুয়ে আছেন কিন্তু পুরস্কার প্রতিনিয়ত বেড়ে চলছে আলবাদের ইবনে জামায়া বলেছেন আমি যখন ইমাম আন নাওকে দেখতে গেলাম বসার কোনো জায়গা পেলাম না তারপর তিনি চারপাশের কিছু বই সরিয়ে আমার জন্য বসার জায়গা করে দিলেন আর যখন আমি বসলাম তখনও তিনি বইয়ের মধ্যে ছিলেন। এলমের সন্ধানে ইমাম আল নাও বইগুলো থেকে এমনভাবে জ্ঞান অন্বেষণ করে চলেছিলেন যেভাবে একজন মা তার হারানো সন্তানকে খুঁজে বেড়ায় আল হাসান আল বসরি রহমাহুল্লাহ বলেছেন দুই ব্যক্তি কখনোই তৃপ্ত হয় না প্রথম ব্যক্তি হল এলম অন্বেষণকারী আর দ্বিতীয় হলো সম্পদ অন্বেষণকারী এই ধরনের ব্যক্তি কখনোই পরিতৃপ্ত হয় না বরং সময়ের সাথে সাথে তাদের চাহিদা বাড়তেই থাকে এভাবেই পূর্ববর্তীরা এলম নামক গুপ্তধনের অন্বেষণে ধৈর্য ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন এলম হল এমন এক সম্পদ যা সাধনা ছাড়া অর্জন করা সম্ভব নয় এলাম রাহিমাকল এ রাহিমাকাল্লাহ আপনি অবগত হন মহান আল্লাহ আপনার উপর রহম করুক বন উমাইয়ের বিখ্যাত খলিফা সুলাইমান একবার হজ করতে গেলেন সাথে ছিল তার দুই ছেলে হজের বিভিন্ন আহকাম সম্পর্কে তার কিছু প্রশ্ন ছিল তাই সবাই তাকে বলল আতহ ইবনে আবিবার কাছে যেতে আতহ ইবনে আবিবাহ ছিলেন একজন তাবি আই যিনি একশো হিজরিতে মারা যান আর তিনি ছিলেন একজন সদ্য মুক্তিপ্রাপ্ত কৃতদাস তার চোখের সমস্যা ছিল এক চোখে দেখতেন না তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন আর তার গায়ের রং ছিল কালো জ্ঞানহীন লোকেরা যেসব নিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার মধ্যে সবগুলোই ছিল কিন্তু মুসলিম উম্মার খলিফার যখন হজ বিষয়ক কিছু প্রশ্নের উত্তর জানার দরকার হলো তখন সবাই তাকে এই ব্যক্তির কাছেই যেতে বলল খলিফা তাকে কাবার কাছে নামাজরত অবস্থায় দেখতে পেলেন খলিফা তার দুই ছেলেকে নিয়ে তার পেছনে দাঁড়িয়ে তার নামাজ শেষ হবার জন্য অপেক্ষা করতে লাগলেন যখন তার নামাজ শেষ হল খলিফা বললেন হে আতা আমার একটি প্রশ্ন আছে দৃশ্যটি কল্পনা করুন একজন সদ্য মুক্তিপ্রাপ্ত দাস খলিফার দিকে পেছনে ফিরিয়ে দাঁড়িয়ে আছেন যেন তারা অধস্তন আর সামনের জন সম্মানিত আর এই অবস্থায় খলিফা তাকে প্রশ্ন করলেন এবং আতা পেছনে ফিরেও তাকালেন না খলিফার কাছে তো তার চাইবার কিছুই নেই কিন্তু খলিফা নিজ প্রয়োজনে তার কাছে এসেছেন খলিফার এমন এক ব্যক্তিকে প্রয়োজন অজ্ঞ লোকেরা যাকে সব দিক দিয়ে তুচ্ছ মনে করে তাচ্ছিল্য করে যখন খলিফা সুলাইমান বুঝতে পারলেন আতা কতটা সম্মানিত এবং খলিফা হওয়ার পরেও ধনসম্পদ ও ক্ষমতা থাকা সত্ত্বেও আতার তুলনায় তিনি কতটা ক্ষুদ্র তিনি তার দুই ছেলেকে বললেন ইয়া ইয়লা হে আমার সন্তানরা অর্জনে কখনো অলসতা করু না অর্জনে কখনো ভুলে যেও না কারণ আতার সামনে আমাদের কতটা ক্ষুদ্র হয়ে দাঁড়াতে হয়েছে আমি তা কখনোই ভুলতে পারবো না খলিফা কোনো ব্যক্তির কাছে প্রশ্ন করছেন এটাই তো একটা বড় ব্যাপার তার উপর চিন্তা করুন যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি হলেন একজন সদ্য মুক্তিপ্রাপ্ত কালো ঘোঁড়া দাস যে আবার একচোখে দেখে না যাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে অথচ এ ব্যক্তির কারণে খলিফা তার ছেলেদের বলতে বাধ্য হলেন তারা যেন কখনো অন্বেষণ ছেড়ে না দেয় রিজিক সব সময় নিশ্চিত কিন্তু নিশ্চিত না। তাই এমন হতে পারে একজন খলিফার অনেক রিজিক আছে কিন্তু আইন নেই আমরা আইলমের অন্বেষণ করি আর আল্লাহ আল্লা সব সময় আমাদের তার রিজিকের ব্যবস্থা করে দেন খলিফা হারুন আর রশিদের ছিল দুই ছেলে আল আমিন আর আলমা মুন এই দুজনকে পড়ানোর জন্য সে সময়ের প্রসিদ্ধ একজন আলিমকে তিনি এনেছিলেন তার নাম ছিল দরজার কাছে যখন আসতেন তার দু ছেলে দরজার কাছে যেত তার জন্য দরজা খুলে দিত আর তার জুতা হাতে নিত এবং তাকে ভেতরে স্বাগত জানাত খলিফা হারুন আর রশিদ হয় ব্যাপারটি দেখেছিলেন কিংবা এটা সম্পর্কে তিনি শুনেছিলেন তিনি আল কাসারাইকে তার প্রাসাদ কক্ষে ডাকলেন এবং প্রশ্ন করলেন লোকদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে আল কাসারাই জবাব দিলেন আপনি হারুন আর রশিদ আপনি খলিফা আপনি এখন সবচেয়ে সম্মানিত তখন হারুন আর রশিদ বললেন না বরং ওই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যার জন্য দরজা খুলতে নেতৃত্বের উত্তরাধিকারা ছুটে যায় এবং তার জুতা হাতে তুলে নেয় তিনি তার সন্তানদের বুঝাচ্ছিলেন তাই আমাদের এবং অর্জনের মহান মিশনের গুরুত্ব বোঝা দরকার ইমাম আশাফে কাছে তার অর্জনের পদ্ধতি সম্পর্কে কিভাবে তিনি তার অর্জন করেছেন তা জানতে চাওয়া হল তিনি বললেন রাহেমাহুল্লাহ আমি এলমের পেছনে ছুটেছি যেভাবে একজন মা তার হারানো ছেলেকে খুঁজে একজন মার সন্তান যখন হারিয়ে যায় তখন তার কি অবস্থা হয় মা পাগলের মতো উদ্ভ্রান্তের মতো তার হারানো ছেলেকে খুঁজে ফেরে ইমাম শাফি বলেছিলেন তিনি এই মায়ের মতোই পেছনে ছুটে বেরিয়েছেন ইম্নুল জাউজি রাহমা বলেছেন অনেক বছর আমি হারিসা খাবার ইচ্ছা চেপে রেখেছিলাম হারিসা হল এক ধরনের মিষ্টি যা আরবে খুব বিখ্যাত এবং আজও প্রচলিত ইবনুল জাউজি অনেকদিন মনের ভেতর হারিসা খাবার ইচ্ছে চেপে রেখেছিলেন কারণ মসজিদের পাশের হারিসা বিক্রেতা প্রতিদিন ঠিক ওই সময়ই আসতেন যখন তার ক্লাস চলত তাই ইচ্ছা থাকলেও তিনি হারিসা খেতে যেতে পারতেন না কারণ মিষ্টির জন্য ক্লাস মিস করতে তিনি চাইতেন না এর কারণ হলো তিনি আইলমের জ্ঞান অর্জনের সম্মান ও পুরস্কার আরও বেশি করে চাইতেন প্রকৃত জ্ঞান অর্জন হল সাধনার বিষয় এটা এমন কিছু না যা আপনি দেখিয়ে বাড়াবেন, এটা এমন কিছু না যেটা আপনি কেবল কখনো হাতে সময় পেয়ে গেলেই শুধু করেন এটা এমন কিছু না যে আপনার আর কোনো কিছু করার না থাকলেই আপনি হালাকায় যাচ্ছেন বা জ্ঞান অর্জনে সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এলমের মর্যাদা জ্ঞানের মাহাত্ম এবং জ্ঞান অর্জনের জন্য সালাফদের এবং পূর্ববর্তীদের মহান কিছু দৃষ্টান্ত সম্পর্কে আলোচনা করলাম আলোচনা করবাকের পরের শব্দটি অর্থাৎ সম্পর্কে বারাকুম আল্লাহ মুহাসিম